রসুল্লাহি অল او মঙ্গ قال অল মুসলিম والسلام محترم সলাতাম মহতরাম সভাপতি মাাজ হজরাতায়াম আজিজ তুলাবা সমবে দারাদান ইসলাম আল্লাহ কবারকালা রগনিত মেহরবানি যিনি আজকে ঐতিহ্যবাহী আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলামিন সংস্থা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সমাপনী অধিবেশনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্যে সকলেই সমস্যুরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার পূর্বে আমার বন্ধুবার হজরত মৌলানা আজিজুল হক আল মাদানি দামাকা তহুম অত্যন্ত মূল্যবান আলোচনা করতেছিলেন আমি স্টেজে উপস্থিত হয়েছিলাম উনি যেই সাবজেক্টে আলোচনা করছেন আমি সে আলোচনাটা একটু শুনে কিছু ফায়দা হাসিল করি আমার হাজিরি টেকে উনি নোটিশ মনে করেছেন সাথে সাথে উনি ছেড়ে দিয়ে চলে গেছেন আমি আপনাদের সামনে यामिंग संस्था कर्मकर्तांदर बंधुन एखे आसारे बार बार हुकुम करदेश पालनार्थे हाजिर हो গত পরশু আমি সিলেট ছিলাম গতকাল রংপুর জুমাপাড়া মাদ্রাসার বা শরিক সবাই আমি রাত্র একটায় বয়ান শেষ করেছি রাত্র দেড়টায় রংপুর থেকে রওনা হয়ে মধ্যখানে ঢাকায় জুমান নামাজ পড়েছি তারপর আপনাদের এখানে হাজির হয়েছি এবার আপনারাই বুঝেন আমার অবস্থা দেখে আমার মতো এরকম স্বাস্থ্যওয়ালা মানুষ এই মজলিশের দ্বারায় কথা বলার মতো শক্তি সামর্থ্য আমি হারিয়ে ফেলেছি তবে আপনারা যারা আলোচনা শোনার জন্য বসেছেন আমি আপনাদের সামনে সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে সমাপনী অধিবেশনের সমাপনীকে একটি বক্তব্য রাখতে চাই আলামিং সংস্থা আজকে প্রায় পনেরো বছর যাবৎ এখানে সম্মেলন করে প্রতি বছর আপনারা এখানে সম্মেলনে বক্তব্য শোনেন আজকে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সামনে আসতেছে বাংলাদেশে নির্বাচন সতকেরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ आज के सम्मेलन समापनी अधिवेशन सीधान नहीं जाते इसलम बाे थे कि थे ना कारण ज परि शुरू हो আর যেইভাবে বাংলাদেশের আকাশে শুকুলের যা কঠতে শুরু করেছেন এতে মনে হচ্ছে বাংলাদেশের এই ধরনের ইসলামী সম্মেলন আর তফসির মাহফিলার মাদ্রাসাগুলো দেখে আরে মোলামায় কলাম এই দেশের দিনের প্রচার প্রসার দেখে বিজাতিদের মাথা খারাপ হয়েছে जज्रा मिठाइवार शुकुर मत बांगलेशे आगमन करते शुरू कर सीधान प्रयोजन हदजारी मद्रा रखबें कि राखबें ना हम तो भाषा बोलते चाह মাদ্রাসা থাকবে না আমি মুসলমান হিসেবে বাইসা থেকে লাভ আছে আমরা যতদিন এই রাষ্ট্রে বসবাস করবো বেঁচে থাকবো কোরআন ততদিন থাকবে ইসলাম থাকবে ইসলাম থাকবে না আমরা শহীদ হয়ে যাব এই দেশের মাটিতে এই দেশে কাউকে সুকরের সহ্য করা হবে না আমরা পরিষ্কার বাসায় বলতে চাই আমরা মুসলমান কোনদিন মুসলমান এই মাথা বিজাতিদের সামনে নত করে না বিজাতিদের সামনে কোনদিন মাথা মতো করে মুসলমান মুসলমান সিংহের জাতি কিসের জাতি সিংহের জাতি মুসলমান আজ তোমরা সুদকে ব্যাপক করেছ বেশি চড়া সুদ যারা নিতে পারে বিয়াল্লিশ পার্সেন্ট সুদ যারা আদায় করতে পেরেছে যারা এই দেশের মা বোনদেরকে রাস্তায় নামিয়েছে যাদের সুদের কারণে এই দেশের শত শত মা বোনের আত্মহত্যা করে বিস্তোবরণ করেছে আজ তোমরা তাদেরকে নোবেল পুরস্কার দাও তোমরা কোন দিক দিয়ে কুড়ি চাল আমরা সব বুঝি ঠিক না বেঠি মুসলমান সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন কি করবেন রাস্তা দুইটা একটা হলো ডাইনপথ আর একটা হলো বামপথ ঠিক না দুইটা রাস্তা ডাইনপ বামপথ ডাইন কান্ডের ভ্রিস্টা সবসময় নেক লেখে এটা হলো রহমতের ভ্রিস্টা আর বামকান্ডের টা কি লেখে বোনা লেখে ডাইন সাইডিয়া রাস্তা দিয়ে চলাফেরা করো শুনল ঠিক না বে ঠিক ডাইন হলো নবীদের পথ ডাইন পথ কোরআনের পথ ডাইন পথ ইসলামের পথ ডাইন পথ আলিমুলের পথ ডাইন পথ কোরআন হাদিসের পথ ডাইন পথ আল্লাহ প্রদত্ত পথ ঠিক কিনা বে ঠিক আর যেটা বাম পথ শতানের পথ ঠিক কিনা বাম পথ ইবল পথ বাম পথ জাহান নামের পথ সুতরাং কোন মুসলমান বাম পথে গেলে জাহান্নামের পথ আর ডাইন পথে আসলে মৌলবাদীদের পথ ডাইনেও গেলাম না বামেও গেলাম না আমি মধ্যমপন্থী ধর্ম নিরপেক্ষতাবাদ মধ্যমপন্থী এবার হাইওয়ে রুডের রাস্তার মধ্যখান দিয়ে যদি আপনি বীরের মতো চলেন যে ডাইনেও গেলাম না বামেও গেলাম না ডাইন পথে গেলে মৌলবাদী বলবে বাম পথে গেলে জাহান নামের বুতোয়া দিবে ডাইনেও গেলাম না বামেও গেলাম না মধ্যখান দিয়ে চলব আর যা করে এবার ট্রাক বাবাজি বাজিয়াই আপনাকে এমন সুবুর দেবে হার গুড় বেঙ্গে চুরমার করে জাহান নামে বসাইয়া দেবে মুসলমান মধ্য পন্থ অবলম্বন করতে পারে না বাম পথেও মুসলমান যাইতে পারে না দৈল পথ যেদিকে আছে সেই দিকে ইসলামী ল্য পথ যে আছে সেই দিকে হাত দান বন্ধুরা আমার সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে কোন দিকে যাব আমরা মুসলমান ঠিক না বে আমরা মুসলমান না রাস্তে বলেন কেন বইপান তো ওই জাতি যে জাতি আশি হাজার সৈন্য সৈন্যানি অমানি আমার স্টেটের বাদশা আশি হাজার সৈন্য চতুর্দিকে পাহাড় হজরতে খালিদ্দিন ওয়ালিদ দশজন সাহাবি নিয়ে বীর বিক্রমের সাথে বাদশাহ সামনে যা দাঁড়াইছেন বাদশাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেছে সেনাবাহিনীর প্রধান কোথায় কিভাবে আসলো আমার সামনে এরকম ভাবে আমার সামনে আসতে হলে এখানে সেজদা করে মাথা রত করে আসতে হয় সেনাবাহিনীর প্রধান কয় সার যেইভাবে আইছে বাধা দিলে বিপদা ছিল খালিদ বিন ওয়ালিদ কে জিজ্ঞাসা করেছে বের হয়ে যান আমার এখানে আসতে মাথা নত করে সেদা করে আসতে হবে খালিদ বিন ওয়ালিদ বলছে ওরি মুশরেক বারো করে শুনে রাখ এই মাথা আল্লাহকে সারা কাহার সামনে নত হয় না মুশরেক বাদশা ডাক দিয়ে বলছে এত বড় সাহস আমার সামনে এইভাবে কথা বলছো আল্লাহকে ছাড়া কাহার সামনে নত হয় না খালিদ বিন ওয়ালিদ বলছে চকরাঙ্গানি দিবে না বেশি বাড়াবাড়ি করবে গলায় গামছা লাগে টান দিয়ে মদিনায় রাসুলের দরবারি নিয়ে ফেলে দেব কথা শোনার সাথে সাথে বাদশাহ বলছে অ্যারেস্ট করো যেই বলছে অ্যারেস্ট করো আল্লাহ একবার খালিদ বিন ওয়ালিদ সাহাবি কয়জন কাফের সৈন্য কয়জন আশি হাজার বাকিজনকে উদ্দেশ্য করে বক্তি শুরু করে দিয়েছেন আরে দিয়ে বলছেন ও মুজা খেদের দিনের নবীর বাকিনীরা বল করে শুনে রাখো জীবনে অনেক যুদ্ধ করেছের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছ শহীদ হওয়ার সুযোগ হয় নাই আজকে চূড়ান্ত লড়াই হবে হাজার হাজারের বিরুদ্ধে সকলে তলোয়ার ওঠা কয়জন সাহাবি আশি হাজারের বিরুদ্ধে তলোয়ার উঠাও যেই ডাক দিয়া বলছেন নয় জনে যখন তলোয়ার উঠাইছে মুসলমান কাকে বলে আমরা সিংহের জাতি মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না ঠিক না রেঠিক মুসলমান এদেশের চোদ্দ ভয় করে না হয় যজ্ঞ দুষ্ঠে একত্রিত হয়ে বাংলাদেশের দেওয়া হবে না হবে হবে না না বন্ধুরা আমার এই দেশ মুসলমানের দেশ আমরা মুসলমান আমরা ওই জাতি সাহবাহেরাম সাগর পাড়ি দিয়েছে পায়ে হাইটা ঠিক না বে ঠিক ইতিহাস সাক্ষ্য দিয়েছে আসার সময় মুসা আল্লাহ সালাম ডাক দেব আল্লাহ সামনে সাগর পার হওয়ার কোন ব্যবস্থা নাই ফেরাউনের বাহিনী পেছন দিক দিয়ে এসে পড়ছে আল্লাহ কিভাবে পার হব সাল্লামের হাতে কি আসিলামের হাতে আমি আল্লাপ মূষার প্রধান মজুদ হইলো হাতের এই লাঠিটা লাঠিটা যে কতটা কাজে লাগে দেখেন মাটির মধ্যে ছাড়লে সাফ হয়ে যায় ফানির মধ্যে বাড়ি দিছে আল্লাহ বলছেন মুসা হাতের লাড্ডা দিয়ে ফানির মধ্যে বাড়ি দাও দিছে বাড়ি বারোটা রাস্তা তার দলবল নিয়া বারোটা গুত্র ছিল বারোটা গুত্রের লোক নিয়া তার এই রাস্তা দিয়ে পার হইয়া ওই পারে চলে গেছে এই ঘটনাটা বিষয় আর আমি আপনাদের সামনে বলতে চাই না হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লরেই ঘানাম দুনিয়ার থেকে অন্তকাল করে মদিনার রোজা শুরি বেশ গেছে প্রথম খলিবাতুল মুসলিম হজরত অব করে সিদ্দিক দশ বছর সিদ্দিকের শাসন গেছে পরবর্তীতে উমরুল খাত্তাব ক্ষমতায় আসছেন শাসন ক্ষমতায় যখন আদিষ্ট হয়েছেন ওই সময় খলিবাতুল মুসলিম হজরতে উমরের জমানায় সাহাবায় কেরাম ওই সাগরের কিনারে যাইয়া দাঁড়াইছেন যেই সাগর মুসলেছিলাম রাস্তা ঘুরে পারুছে ওই সাগরের কিনারে আমার নবীর বাহিনী ওই জায়গায় দাঁড়াইছে এবার দাঁড়াইবার পরে তাদেরও পার হওয়ার ব্যবস্থা নাই মোসালামের বাহিনীর সাগরের পারে দাঁড়াইয়া মনে মনে বাঁধতে শুরু করেছেন কি করে পার হওয়া যায় কমান্ডারকে ডাক দিয়া বলছেন কমান্ডার অর্ডার করেন এবারে কমান্ডার ডাক দিয়া বলে তোমরা কি ক্লান্ত হয়ে গেছো বলে না সাগর পাড়ি দিয়ে ওই পারো কালিমার পতাকা উদ্দিন করতে চাও বলে কমেন্ডার আপনি যদি অর্ডার করেন আমরা মুঠেও ক্লান্ত নয় সাগর পাড়ি দিয়ে ওই পারে যাইও কালিমার পতাকা উড্ডিন করতে চাই এবারে কমেন্ডার দাগ দিয়ে বলেছেন ও মুজাহেদের যার যা কিছু আছে মাল সামানা সব কিছু নিয়ে পায়ে হেঁটে সাগর পাড়ি দিতে আরম্ভ করো সময় বাতাস আসছে খুব জুড়ে উত্তাল তরঙ্গ মালা শুরু হয়েছে উপর পায়ে হেঁটে সাগরে পাড়ে দিয়ে ওই পারে চলে গেছেন যাওয়ার পরে কমান্ডার এসে জিজ্ঞাসা করেছেন ও সাবিরা এত বড় উত্তাল তরঙ্গ মালার উপর দিয়া সাগরে পায়ে দিয়ে এই পাড়ে চলে আসতে তোমাদের কোন কষ্ট হয়েছে কিনা বলে না রাস্তার মধ্যে কেউ ডুবি গেছিল কিনা বলে না তোমাদের কেউ হারে গেছে কিনা বলে না কারো কোনো জিনিসপত্র হারাইছে কিনা বলে না এবার একজন সাবি সামনে এসে ডাক দিয়া বলছেন হে আমির আমার একটা পানি পান করার পিয়ানা কোথায় যেন পরে গেছে গভেন্টারে ডাকি সাগরের কিনারে যায় কারণ আমার মন বলছে আল্লাহর সাগরের পানি আর আসো দেখি যাই সাগরের কিনারে সাগরের কিনারে যাই দেখে পানির দেওয়া ওই পানির পিয়ালাটালে নদীর কিনারাই না তুই ধরছে সুবাহ আল্লাহ জুড়ে ওলে। বলেন ফেল করেছি মুসলমান কোনো দিন পরীক্ষায় ফেল করে না আমার ভাইরা এই সমস্ত ওয়াস আজকাল আমাদের দেশের আপনাদের চট্টগ্রামের কথা বলি না ডাকা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় আমাদের দেশের যারা বক্তা ওয়াজ করেন আর অনেক আলেম আছে আপনারা রাগ হইবেন না অনেক আলেমরা এই সমস্ত ওয়াজ ছেড়ে দিচ্ছে কারণ জেহাদের কথা জঙ্গি জঙ্গি আর তালেবান জেহাদের কথা কইলি বলে জঙ্গি হয় আর তালেবান হয় এই জন্য এই সমস্ত ওয়াজ ছাড়ছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই জেহাদ আর জঙ্গিবাদ কি এক জিনিস জেহাদ আর সন্ত্রাস এক জিনিস যে কত বাংলাদেশের গত বছরে বাংলাদেশের তেষট্টি ডিস্ট্রিকে একই তারিখে একই সময়ে একই দেইতে বোমা ফুটানো হয়েছে এটা সন্ত্রাস না আজরে বলতে হবে সন্ত্রাস না জেহাদ বাংলাদেশে শেখ আব্দুর রহমান আর বাংলাদেশ যা কোথায় সম্পূর্ণটাই সন্ত্রাসও তার ভিতরে পড়ে না এই দেশের ওলামাইকরাম এই পরিস্থিতির যেইভাবে মোকাবেলা করেছে সরকার এইভাবে মোকাবেলা করতে পারে নাই ঠিক না বেঠিক বেঠি সাহেব থেকে আপনারা কি মিছিল বের করেছিলেন কি বলেন বের করেন নাই এই দেশের ওলামাইকরাম কি মিছিল মিটিং করে নাই বক্তব্য দেই নাই বাইতুল মুকাররমের খতিবের এক অর্ডারে বাংলাদেশের আড়াই থেকে তিন লক্ষ মসজিদ থেকে একই দিনে শুক্রবার দিন আমার সন্ত্রাস আর জাহাদ এক জিনিস নয় দৃষ্টান্ত শুরু আমি অনেক সময় বলি দেখেন আপনার ঘরে রাত্রের বেলা আপনি কোথাও যাচ্ছেন রাস্তা দিয়া যাওয়ার সময় চার পাঁচজন লোক আসছে মুখোশ তারপর আপনার ছিল বিশ হাজার টাকা ওই টাকাটা গেছে। আর একটা দাঁড়ালো কি বলবেন কি বলবেন সন্ত্রাস আর আপনার পেটের ভিতরে হয়েছে গ্যাস্ট্রিক আলসার বা পেটের ভিতরে হয়েছে পাথর এবার পিজি হাসপাতালে যাইয়া চার পাঁচজন ডাক্তারের সাথে কন্ট্রাক্ট করেছেন তারা আপনাকে বিশ হাজার টাকা চুক্তিপত্র করে বিশ হাজার টাকা আপনার কাছ থেকে নিয়া অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকায়া দাঁড়ালো একটা শরীর দ্বারা প্যাট্টারে ফাই ফেলছে ওইটারে কি বলবেন ওইটাকে বলবেন চিকিৎসা ওইটাকে বলবেন চিকিৎসা রূপ ভালো করার জন্য যেটাকে যে কাজটা করা হয় সেটাকে চিকিৎসা বলা হয় আমার বাইরা সন্ত্রাসকে দূর করার জন্য দুই দুর্নীতিকে দূর করার জন্য যে করা হয় সেটার নাম হলো জাহাদ সুতরাং জাহাদ আর সন্ত্রাস এক জিনিস বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় আজ দুর্নীতি সাইলাভ হয়ে গেছে ঠিক কইলাম ভাবে ঠিক কইলাম যে আমার মুখের কথা না আমার দেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব সৈবুর রহমান সাহেব সংসদে দ্বারায় বলছেন এত দুর্নীতি সব জায়গায় দুর্নীতি এত ফিরিস্তা পাব কোথায় আমি পরের দিন বলছি সেটা থেকে আসছে আমি বলছি সৈবুর রহমান সাহেব আপনি ফিরিস্তা তালাশ করেন কেন মানুষ আশ্রাফুল মাখলুকার ঠিক না বেঠিক মানুষ দামিনা ফিরিস্তা দামি মানুষ দামিনা ফিরিস্তা দামি মানুষকে মানুষ বানাই দেন মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দেন ওই মানুষ আর কোনদিন দুর্নীতি করতে কি বলেন পারে দুর্নীতি করতে হজরতে রাষ্ট্র পরিচালনা করেছেন কুমার রাত্রের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোন জায়গায় কি হইত কোন জায়গায় কি হচ্ছে ঘুরতে ঘুরতে একদিন যায় দেখে একটা ঘরের ভিতরে মা আর মেয়ে দুইজন মা মেয়েকে জিজ্ঞাসা করতেছে এই না আজকে কি বকরি দুধ দিছিল মা খলিফাত খাতার দুধে পানি মিশাইতে নিষেধ করেছে এবার মা বলতেছে বুকা মেয়ে তোর খলিবাতুল মুসলিম খাতা এখানে এসে সায়ারিছে দুধে তুই গরমের মধ্যে ফানি মিশাইবে মা এই বলছেন এসে চা তাকে নাই দেখে নাই কিন্তু খলিবাতুল মুসলিম আল্লাহ সব জায়গায় দেখে আল্লাহ দেখেনি দুধে ফানি মিশাই আল্লাহ দেখতো খলিবাতুল মুসলিমের মধ্যে একটা করছে পরের দিন সকাল বেলা তারপরে পুলিশ বাহিনী পাঠাইছে একটা মা আর একটা মেয়ে বসবাস করে দুজন আইসা বলছে খলিবাতুল মুসলিম ডাকছে মা কই যে রাত্রে যে কলিবাতুল মুসলিমের দরফে মার মে দুইজন একসাথে উপস্থিত হয়েছেন মা কাঁপতে শুরু করেছে কলিপাতুল মুসলিম ওমর ইদুল খাত ডাক দিয়ে বলছেন ও মা কাঁপতে হবে না রাত্রে বেলা তোমার মেয়ে যে পরিচয় দিয়েছে যেই মানের পরিচয় দিয়েছে যে আমি এখানে যুবকদেরকে ডেকে জমা করেছি তোমার মেয়েকে কে বিয়ে করবে তার সাথে আমি এই মেয়েকে বিবাহ পড়া দেব এবার ওই যুবকরা সামনে আছে সব আমি অনেক সময় বলে থাকি চোখে জলে পয়সা রয়েছে পঞ্চাশ লাখের পাশে কোন ছেলের বা বুঝেন না কারটা যৌতক হালাল না হারামে বলতে হবে না হারাম যৌতক হারাম কোনো মুসলমান সেরা গ্রহণ করতে পারে না আরে মিয়া আমি খুশি হব। আমার আল্লাহ এবং আল্লাহর রাজ খুশি হবে বলার সাথে সাথে একটা যুবক দ্বারা বলছে खलिफतुल मुस्लिम दिल्ली कथा खलिमी मुस्लिम इतिहास दिए मेयर वंशे जन्मग्रहण करब्दुल अजीज जो शासन बागार बकरी एक गाते पानी पान कर বন্ধুরা আমার বালো গাছ লাগাইয়া যদি ল্যাংগরা আমের সারা লাগান ওইটার থেকে আমরা মালি কাটবে গার্মেন্টস এর চাকরি করবে বেপরদা হয়ে ঘুরবে মানুষকে বাইরে মুখরে তার চেহারাটা দেখাবে রং বেরঙ্গের নাচ গান করবে এই মেয়ের গরবে যে সন্তান গ্রহণ করবে এই সন্তান पर्दारिता बाल पद्दारित सत्य नामी मे मेरे सन्म ग्रहण कर हजारी वोहतमी बंदी कलो ये समस्त कथा जहाद जहाद ठीक ना बेठी जहाद ঠিক দুর্নীতি সব জায়গায় সুদ যুদি হারাম হয় সুদ হারাম এই কথাটা কোরআনে আছে না নাই হ্যাঁ সুদ হারাম এটা কার হুকুম কার হুকুম এটার মধ্যে যদি কেউ ইমানে কিনের সাথে যদি লাগায় এরপর একটা আমি আর কইলাম না হজুরে বলেন থাকতে পারে বন্ধুরা তো মরিদাপ গেছেন একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় খালিফাত একদিন জঙ্গলের কিনারে গেছে মরু বমি দিয়ে হাঁটতে হাঁটতে যায়া দেখে একটা লোক বকরি চড়াই বকরি বকরি চড়াইতে এমন সময় ওই বকরির রাখালকে ডাক দিয়ে বলছে রাখাল একটা বকরি তোমার কাছে আছে আমি দুধ দহন করে খাব। রাখাল বলে দুধের বকরি মালিকে মাঠে চড়াইতে দেয় না এটা বাড়িতে রেখে তাহলে তোমার কাছে একটা বকরি আমাদের দাও এটা জবাই করে আমি বস্তুগুলি খাই এই কথা বলার পরে রাখাল বলে দেখো পথিক আমি বকরির মালিক আমি না ওর একদম বলছে বাবা তোর মালিক কি এখানে এসে তোর মালিক কর দেখতেছে না কি আমার কাছে বিক্রি কর আমি তোরা এটা আমি রাখতে পারি নাই রাখাল পুথি তুমি কি বলছ আমার মালিক এখানে এসে নাই মালিক দেখে নাই আমার মালিকের মালিক আল্লাহ দেখে गई पाला कारण नशाई आलआरबाराइज प्रकार इंटरप्राइजारी चट्ट फोन नम्बर शून्य शून्य पांच सात এখানে যারা আসছেন যারা ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ আমি আসার পরই আমার কাছে বলছেন আর উনিও আমি আসার সময় আমাকে টেলিফোন করে বলছেন রাজনৈতিক ব্যস্ততার কারণে বিভিন্ন প্রোগ্রামের কারণে অবস্থাটা আপনারা বুঝেনি শুধু চট্টগ্রাম পর্যন্ত আসা উনার জন্যে সম্ভব হয় নাই উনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন উনি আমার এলাকার এমপি ওই ওই এলাকায় যখন উনি যান কোনো মাহফিলে এই ধরনের ইসলামী সম্মেলনে একটা মানপত্র দেওয়া হয় তো উল্লেখ করে যে স্যার আমাদের একটা ভবন লাগবে সার এই রাস্তাটা দেখেন বাংলা স্যার এই মাদ্রাসার মধ্যে বোর্ডিং এর চাওল নাই সার এই মাদ্রাসার গঠরা বেড়া ভেঙে গেছে এরকম অনেক ধরনের দাবি জানাই তো দাবিগুলি উনি শোনেন শুই না বয়ান তয়ান করিয়া লাস্টে উনি বলেন কলেজের জন্য দিলাম দশ টন মাদাসার জন্য দিলাম দশ টন রাস্তার জন্য এবার চিন্তা করুন উনি এমপি ওনার কাছে ফানির ভুয়ের জন্য আসে আপনাদের দেশে কোন মন্ত্রী মিনিস্টারের কাছে ফানি ভরা লাগে যায় হ্যাঁ কোন মেম্বার চেয়ারম্যানের কাছে কোন দিক যদি কি করছে ঠিক নাই বাংলাদেশে যারা রাজনীতি করে যারা নির্বাচন করে যারা সমস্ত কাজে আসছে বেশিরভাগ না থালো প্রতারক আর দু আজকে বলতে হয় আমার মায়েরা পত্রিকায় দেখলাম আসার পরে মিয়া তোমার বাবা যদি জীবিত থাকতো তাইলে আমি বুটে দাঁড়াইছি তোমার বাবার লোকের যেই সম্পর্ক আমার ছিল এই গ্রামে আমার বুট সাইটে তোমার বাবা সব বুট একত্রিত করিয়া আমার বাড়িতে চিন্তা করেন কারবার কি পরিমাণ প্রতারণা করে বুট হাসিল করার জন্যে আমার মায়েরা টাকা পয়সার জোর সন্ত্রাসের জোর সন্ত্রাসের জোর দিয়ে টাকা পয়সা পারে না। নির্বাচিত হয়ে ভিতরে যদি যিনি ফুয়ের মালিক তারে যদি গমের মালিক বানাইতে পারেন তাইলে শান্তি আসবে কি আসবে না আপনারা কোন ফুয়ের মালিক যিনি তারে যদি গমের মালিক বানাইতে পারেন তাইলে শান্তি আসবে আমরা ফুয়ের মালিকও গমের মালিকও হইতে চাই যদি ফুয়ের মালিকরা গমের মালিক হয় বাংলাদেশে দুর্নীতি সব জায়গায় তো গেছে যাবেন কোথায় এই দুর্নীতিকে উৎখাত করতে হলে বাংলাদেশে ইসলামী শাসনের বিকল্প নাই শাসনের বিকল্প নাই আমার ভাইয়েরা আল্লাহর যে ব্যবহার হয়েছে সেই ব্যবহার সেই ব্যবহার আমাদের সাথে হইতে পারে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক আমার ভাইরা খাতার বলতেছে ওই ওই ওই লোকটাকে তুমি কাইপোনা তোমার মতো নিম্ন শ্রেণীর কর্মচারী আমার দেশে যতদিন থাকবে ততদিন এই রাষ্ট্রের মধ্যে কোন দুর্নীতি হবে না আমার বাইরা আমরা মুসলমান মুসলমান হিসেবে বাংলাদেশে বেঁচে থাকতে চাই কিনে বেছে রাখতে চাই মসজিদ মাদ্রাসা কিনে বেঁচে থাকতে চাই পুরন হাদিস কিনে বেঁচে থাকতে চাই ইসলামিকমাদ বেঁচে থাকতে চাই তার নেবে না আমরা পরিষ্কার বাসায় উচ্চারণ করতে চাই যারা আজকে এই দেশটাকে পরাধীন বানাইতে চাও আজকে অনেকেই মনে করে দেশটাকে সিকিম আর ভুটানের মতো বানাই দেবে বাংলাদেশের ভিতরে দুইকে দেখো তোমাদের পেটের ভিতরে ক্যান্সার হয়ে আমরা হব। দূরে না। আমার আপনারা হাজির হয়েছেন আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আগামী দিনে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই দেশে ইসলামকে রাখার জন্যে এই দেশে ইসলামকে কায়াম করার জন্যে আমাদের সর্বশক্তি ব্যয় করতে হবে আমরা মুসলমান হিসাবে দুনিয়াতে কারোর সামনে কোনদিন কোন মুসলমান মাথা মতো করে নাই সত্যিকার মুসলমান আগামী দিনে কেমত পর্যন্ত সামনে কারদিন মাথা মত মুসলমান সামনে করে না আমরা তো ওই জাতি যেই জাতি আফ্রিকার জঙ্গলের ভিতরে কালিমার পতাকা উদ্দিন করেছি আমার ভাইরা সেই জঙ্গলের ভিতরে সাহাবাহিক রামজায় অবস্থান গ্রহণ করেছেন করার পরে দিক থেকে লোকজন আসছে দেখার জন্যে হিংস্র প্রাণীরা তাদেরকে কিভাবে কামরায় মারে কানসা দেখতে আইসা দেখে মুসলমান মুজাহেদেরা একজন আর একজনকে বলতেছে যে কি ব্যাপার আমরা এখানে কেমনে থাকব বলে আসো দেখি সব জায়গায় কমান্ডারের কাছে যাই কমান্ডারের কাছে যাই বলে কমান্ডার যেই জায়গার মধ্যে আমরা আসছি এখানে তো সাপ বিচ্ছু বসবাস করে একটু পরেই তো কামড়ানি শুরু করবে বলে চাই নাকি বলে হ বলে আসো দেখি সবাই মিলল সব বিচ্ছু আর হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বক্তৃতা দেব কমান্ডার সকলকে একত্রিত করে একটা উঁচা জায়গার উপর দাঁড়াইয়া জুড়ে ডাক দিয়া বলছেন ও জঙ্গলের হিংসর প্রাণীরা মাটির নিচে যারা আছো মাটির উপরে যারা আছো আল্লাহর কান পেতে এই টুক জায়গার ভিতরে অবস্থান গ্রহণ করেছে তোমরা যে যে যখন এই বক্তৃতা দিয়েছেন দেখা গেছে বাদগুলো বাল্লুকগুলো সাপ গুলো বিচ্ছুগুলো যাদের ডিম ছিল যাদের বাচ্চা ছিল ডিম আর বাচ্চা গুলোকে দাঁত দিয়ে কামড়াইয়া ধরে সকলেই কাতারে কাতারে বাঁধতে শুরু করেছেন বন্ধুরা এই জাতি হলাম আমরা আমাদের ভয়ের কোনো কারণ নাই গভরাইবার কোনো কারণ নাই আল্লাহ পাক বলেছেন একটা সার্টিফিকেট অর্জন করো যদি মৌমেন হতে পারো দুটা বিশ্ব তোমাদের বিরোধিতা করে কিছুই করতে পারবে না জলযুক্ত আমরাই হব। যদি প্রকৃত মৌমেন হতে পারি फल होक आपनारा जागमन करा इंतजाम कर ते बस इंतजाम करार तौभिक दान करण सकें बम आगामी दिन आजकल सम्मेलन के सदान लिए गये फिरते इलमाम মুসলমান এবং এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা এই দেশে টিকায় রাখবো আমার ভাইরা কিছু লোকজন বলে আমরা স্বাধীনতা বিরোধী এরা হলো রাজাকার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা একমাত্র স্বাধীনতা প্রেমিক তার কারণ হল ইমাম বখারি রহমতুল্লাহ আলাই বখারি শরীফে অধ্যায় কায়েম করেছেন বাবু হুকবুল ওতান মিনাল ইমান আমরা এই দেশকে ইমানের অঙ্গ হিসাবে ভালোবাসি আর তোমরা যারা ভালোবাসো রাজনীতির ক্ষমতায় বসার জন্য কালকে ক্ষমতা থেকে নামাইবার জন্যে লাভের জন্যে গুম পাওয়ার জন্য টাকা পয়সা উপার্জনের জন্যে আর আমরা ইমানের অঙ্গ হিসাবে এই দেশকে ভালোবাসি ঠিক না বে ঠিক সুতরাং বন্ধুরা আমার আজকে যারা দেশে রাজনীতি করে যারা দেশে বড় বড় বক্তৃতা দেয় তাদের যদি কোনো অসুবিধা হয় তারা কিন্তু লাভ দিয়ে দাদাদের কুলে উঠে যাবে ছাত্র আপনারা দাদাদের কুলে যাইতে পারবেন আমরা যারা আলিমুলা নাই আমরা যাইতে পারবো সত্যিকার মুসলমান যারা তারা যাইতে পারবে কোন যাওয়ার রাস্তা নাই আমাদের যাওয়ার জায়গা নাই সুতরাং এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কে রাখার জন্য শেষ বিন্দু দিয়ে এই দেশের মাটি কামড়ায় বসবাস করতে হবে হবে। আমাদের জন্য খোলা নাই সুতরাং এই দেশ আমার এই মাটি আমার এই দেশে আমরা দেশের স্বাধীনতার সর্বভৌত্বকে অক্ষুন্ন রেখে এই দেশে ইসলামকে টিকিয়ে রাখতে চাই আল্লাহ পাক আমার আপনাদের আমাদের সকলের মঙ্গল করক সকলে বলেন আমিন আগামী দিনে আল্লাহার যেন এই ধরনের ইসলামী সম্মেলন আরো বেশি বেশি করে উদযাপন করা তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিনা গোপনে যত গুণা করেছি মেহরবানি করে মাফ করে দাও আয়াল্লাহ আমাদের মা বাপ দাদি নানা নানি সেবা যারা কবরে সাহিত্য আছে মেহরবানি করে সকল কবর আজাদ মাফ করে দাও ইয়া আল্লাহ আজকের মাফিল যারা ইন্তজাম করেছেন যারা খানা কাটনি করেছেন যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আয়াল্লাহ আলামিন সংস্থা আয়াল্লাহ এই সম্মেলনের ব্যবস্থা করে আজকে পনেরো বছর হয়ে গেছে আল্লাহ এই সংস্থাকে তুমি কবুল করো সংস্থার সকল সদস্যদেরকে দিনের খাদ্য হিসেবে কবুল করো ইয়া আল্লাহ প্রতি বছর এই ধরনের ইসলামের মেলা জমাইতে পারে সে তৌফিক তুমি দান করো আয় আল্লাহ তাদের কোনো অবাবধন তাকলে মেহরবানি করে দূর করে দাও ইয়া আল্লাহ বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হাটাদারি মাদ্রাসাকে তুমি কবুল করো ইয়া মাদ্রাসার যত স্বাস্থ্য লেখাপড়া করে সকলকে সাইকুল হিনদের মতো খাকিম অনুমতের মতো কুটুবে আলম হজরতে মদনির মতো দিনের মুজাহেদ বানায় দাও ইয়ার্লাহ আয়াল্লাহ মাদ্রাসা মসজিদ আলাই মোলামায়াম ইসলাম দিন কুরান হাবিসের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আয়াল্লাহ এই দেশটাকে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও ইয়া আল্লাহ এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো ইয়া এই দেশের আলেবুলাই তুমি হেফাজত করো এই দেশের সকল মাদারেসকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ এই দেশের সকল কৌমী মাদ্রাসায় যত ছাত্র রেখাপড়া করে সমস্ত ছাত্রদেরকে দিনের মুজাহিদ হিসেবে তুমি কবুল করো মিন্না রব্বনাথ কব্বাল মিন্ ইন্নকান্তসমিউল হিম ম বিকে আর